আগেকার মতো আবারও আপনাদের সামনে ঘুষে থাকছি কি আমাদের বড় আলামত নিয়ে যেটা হচ্ছে দাজের আবির্ভাব যে কানা হম তার চোখের মধ্যে সমস্যা রয়েছে এবং সেই মিথুক মাসি তিনি হচ্ছেন আদমের একজন এই দাজ্জালটা হচ্ছে আদমেরই সন্তান আল্লাহ তাকে হাদিস পাওয়া যায় যাওয়া মোতাবাতের পর্যায়ে চলে গেছে এর আবির আবির্ভাব সম্পর্কে এবং সে যে শেষ যুগে আসবে এবং এই ব্যাপারে অধিকাংশ ওলামায়ের ঐক্যমত রয়েছে चिनते तारेपारे सतर्कते आलमत हर डोख যেটা চোখের কিছু অংশকে ডেকে রাখবে এবং এটা হচ্ছে তার সুস্পষ্ট আলামত তাইলে দুই চোখেই সমস্যা হুম আরেকটা আছে যে তার দুই চোখের মাঝখানে কপালের মধ্যে লেখা থাকবে কাফের পড়তে শিখক বা নাই পড়তে শিক্ষক কিন্তু তখন পড়তে পারবে এবং তৃতীয় নম্বর তার আনত সে শট প্রকৃতির হবে মানে সে খাটো হবে চার নম্বর হচ্ছে তার দুই পায়ের মাঝখানের দূরত্ব বেশি থাকবে এবং তার সামনের অংশের কিছু চুল চলে যাবে এবং ছয় নম্বর তার চুল গুলা হবে হম এরপর আরেকটি বিষয় সেটা হচ্ছে ইমাম মাদির যুগে তার জালের আবির্ভাব ঘটবে বিশেষ করে পূর্ব অঞ্চলে নবী রাসূল আকরাম صلیল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন যে ইন্নাহু খারিজুল খাল্লাত Bain ash-Shami wal Iraq রাসূল আকরাম মুসলিম شباب খালিদ বিন দে বলেছেন যে দাজ্জালরা আবির্ভব হবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী একটি জায়গায় এবং তার অনুসারি হবে উনি অধিকাংশ ইস্পাহান এলাকার ইহুদিরা আরেকটি ব্যাপার হচ্ছে যে দাজ্জাল পুরা বিশ্বতে ভ্রমণ করবে তবে সে মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না কারণ মুক্কা মদিনাতে পাহাদার ফেরস্তা থাকবে থাকবেন তারা তাকে মুকামদিনাতে ঢুকতে দেবেন না এবং সে হওয়ার দাবি করবে আল্লাহ বলে দাবি করবে যে সে হচ্ছে আল্লাহ এবং সে মানুষকে অলৌকিক কিছু দেখা দেখাবে আল্লাহর দাবিকে সাব্যস্ত করার জন্য এবং মানুষকে বলবে যে তার উপর ইমান আনতে এবং তার অনুসরণ করতে যে ব্যক্তি তার উপর ইমান আনবে হ্যাঁ তার ব্যাপারে সে আকাশকে আদেশ করবে বৃষ্টি দেওয়ার জন্য তখন আকাশ বৃষ্টি দেবে प्रत्याखान कर तरिका लबरक्त हो जाए बिस्टिना तर सम्पदा आल्लर पक्ष देखा परीक्षा स्वरूप সে তার কাছে যাবেন না হম যেন তার যদি সে মক্কা মদিনার অধিবাসী বলে তো আর কোনো সমস্যা নেই কারণ মক্কা মদিনাতে সে ঢুকতে পারবে না আর দার্জালের যে দিনগুলা মানে কতদিন সে অবস্থান করবে মানে চল্লিশ দিন অবস্থান করবে কিন্তু চল্লিশ দিনের পরিমাণ কিন্তু একরকম না সমতুল্য তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমতুল্য আর বাকি দিনগুলো স্বাভাবিক দিন হম এভাবেই চলতে থাকবে আরেকটি ব্যাপার হচ্ছে মাহাদি ও তার অনুসারীদেরকে মুসলমান থেকে ফিলিস্তিনের মধ্যে গেরাও করে ফেলবে যেটা বলব সেটা হচ্ছে একজন মুসলমান দার্জালাদ কিভাবে রক্ষা পাবে সেটা নিয়ে কথা মুকামে যদি কেউ বসবাস করে সে দার্জাল রক্ষা পাবে এবং আরেকটি ব্যাপার হচ্ছে কেউ যদি সুরায় কাহের প্রথম দশায় মুখস্থ করে নেয় সেও দার্জা আলু ফিতনা থেকে রক্ষা পেতে পারবে যখন কোনো মুসলমান এরকম দার্জা ফিতনা পড়ে তখন এই কোরআনের সুরে কাহের প্রথম দশটি আয়াত যদি পড়ে তখন সে দার্জা আলু ফিতনা থেকে বাঁচতে পারবে আল্লাহ আমাদেরকে দার্জা আলু ফিতনা থেকে রক্ষা করুন সেটাই আল্লাহর কাছে আবেদন রেখে আমরা এখানেই শেষ করছি মসল্লাহমদি ওসাহ